দোস্ত এখন থেকে লেগে যান এখন থেকে লেগে যান এখন থেকে লেগে যান দোস্ত যখন থেকে সবালে গেছি তখন থেকে এফতেখার ফর হয়ে গেছে যখন থেকে সবালে হয়েছি তখন থেকে তরক হয়ে গেছে যখন থেকে সবালে গেছি তখন থেকে তাকুয়া ফরক হয়ে গেছে যখন থেকে সওয়ালে হয়েছি তখন থেকে আল্লাহ তোলার মারে পাতার মোহাম্মত হাসিল করা খেয়ে গেছে ফরক হয়ে গেছে যখন থেকে সবালে হয়েছি তখন থেকে আল্লাহ অলি হওয়া খেয়ে গেছে ফরত হয়ে গেছে কিন্তু একটা সমস্যা আছে এখানে সমস্যা হলে এখানে নকশা আমাদেরকে প্রথম তো কাজ করতে দেবে না গুম পড়ে রাখতে খরগড় বানাবে আর যদি কাজ করতে লাগায়ও যায় তো সেখানে কিন্তু ওই আরাক উল্টা বুঝ দিয়ে মানে মুখে বলাবে হবে কাম করতে দেবে না মুখে খুব বলো কাম করে না মুখে খুব বলো কাম করে না খালি বলতি হবে শুনতে দেবে আজকে সকালবেলা আমার কাছে এখন লোক আছে যদি খালি বলতে চায় আমি তো আমি খামোশ আমার সাহিত্য আমার তোর শেখাইছেন যে কোনো মুরব্বিকে ধরতে হয় মুরব্দকে মানতে হয় তার প্রথম সবক হলো কান সজাগ মুখ বন্ধ বলে কিরাম যেমন নাকি শিশু মায়ের পেটে শিশু আসে সে মুখও নিয়ে আসে কানও আসে কিন্তু প্রথম দিন থেকে শুরু হয় কি শুনতে থাকে কিন্তু বলে না বলে নাকি দুই আড়াই বছর পর্যন্ত সে শুধু মুখ বন্ধ কিচ্ছু বলে না খালি দেখে আর শোনে কে কিরাম সবের কাজ তেয়ারা করলাম মা তেয়ার করলাম বাপে তেয়ারা রকম ভাই তেয়ারা করলাম এগুলো দেখে আর কি প্রত্যেকের কথা শোনে কে কিরকম বলে কে কিরকম কথা বলে দুই বছর তিন বছর পর্যন্ত কি করে শোনে শুধু কান দিয়ে শুনে আল্লাহ বলার জন্য একখান মুখ দিয়েছেন আর শোনার জন্য দুইখান কান দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালায় সৃষ্টির ভিতরে হেকমাত শিক্ষা নিচ্ছেন কি এ দুনিয়ার মানুষ যে মানুষ হতে চাও তো জীবনে শুনবা বেশি বল রাখ বিশেষ করে নিজের মুরুদ্বে শেকের কাছে গেলে শুধু শুনবাই শুনবা বলতে যাবা না যত বেশি কান খোলা রাখবা চোখ মেলা রাখবা মুখ বন্ধ রাখবা তবে আল্লাহ রফ বলেছেন ওই বুজুরগের সোবসের দ্বারায় তোমার ব্যাটারি চার্জ হয়ে যাবে সাংঘাতিক ভিতরে ভিতরে ব্যাটারি যখন চার্জ হয় তখন কি বলা বলি হয় নাকি নাই সুস্থা কথা আজিজো দোস্ত সেজন্য বলছেন যে কোন শেকের সঙ্গে তার লক্ষার পরে দোস্ত মুখ বন্ধ কান সজাগ বল কম শোনো বেশি এর দ্বারা ফাইদা হবে দেখতে থাকো আর শুনতে থাকো বলে না দুই আড়াই বছর তিন বছর খালি শোনবা দেখ আস্তে আস্তে বলা শুরু হবে আস্তে আস্তে বলা শুরু হবে কিন্তু দোস্ত খালি এইভাবে না শিখে না বলার দ্বারা হয় কি উল্টা বলি কি বলি তা বুঝি না যা বলি তা করি না রুগী হয়ে যায় মানুষ যখন শিশু না হতে পারে শিশু না হয়ে যখন নাকি সে বড় হয়ে যায় অর্থাৎ কারোর কাছে না মিটে কারোর কাছ থেকে দোস্ত আত্মশুদ্ধি না নিয়ে শিক্ষা গ্রহণ না করে দোস্ত শিষ্যত্ব গ্রহণ না করে যদি সে প্রথম দিন থেকে মাস্টার শুরু হয় তার অবস্থা কি না জানেন খালি বলবে কিন্তু বলবে না আর সে মোতাবেক চলবে না তার অবস্থা হবে কি সে এত রুগী হয়ে যাবে ওই একটা ঘটনা আছে না বুঝর্গ মেশাল দেন যে এদের অবস্থা ওই সমস্ত পাখিদের মতো ওই সমস্ত পাখিদের মতো যে কতগুলি পাখিকে বলে একজন কথা শিখেছে পাখির কথা শিখেছে কি এ পাখি তোরা বল শিকারি আসিবে জাল ফাটিবে দানা দিচ্ছ না সব পাখি যে কোনো মানুষ দেখে পাখিরা একবারকে বলে ওঠে সুর মিলে শিকারি আসবে, দানা ছড়াইবে জাল ফাটিবে ধারা দিস এই কথাগুলি বলে এখন একজন নতুন শিকারি সে বাগানে গেছে গেলে পরে দোস্ত ওকে দেখেই বনের পাকিরা গাছে মাঝাতে বলে উঠছে শিকারে আসিবে জানা ছড়াইবে জাল ফাটিবে এরকম বলতে শুরু করেছে এরপরে এই যে লোক শিকার করতে গেছে অবাক হয়ে গেছে আরে পাখিরা কথাও বলে আর এমন কথাও যা নাকি আমি যা করতেছি হাকিঘা ফাঁস খেলে দিয়েছি এখন সে ব্যক্তি না কি স্বীকার করবে তাড়াতাড়ি সেখান থেকে জাল গুটাইছিলেন দরকার নেই আমার শিকার এখান থেকে যাতে হবে আমার গোহন বেদের কথা বেড়ে গেছে বাড়ি যখন ছেড়ে গেছে তার মালিকদেরকে হল তোমাকে শিকার করতে পাঠালাম তুমি পাখি শিকার না করে চলে আসলে কেন স্যার বলেন না এমন এক জঙ্গলে আপনি আমাকে পাঠাইছেন যে জঙ্গলের সমস্ত পাখিগুলি শিক্ষিত তারা এমন এই সমস্ত আমাদের শিকারের বিষয়গুলিকে এত মুখস্থ ঠুটস্ত করেছে যারা সাথে ওই বলে শিকারে আসিবে জানা সরাইবে যার সাথে তখন ওই মালিক এই শিকারের মতো পোকা না ওটা আরো গভীর জ্ঞানের অধিকারী সে বলছে আরে পাগল ওগুলো পাখিদের মুখের কথা ঠোটের কথা দিলের কথা বুঝের কথা ওরা যা বলে তা বোঝে না আর যা বলে তা করে না তুই চিন্তা করিস না তুই ধোয়া খাস না তুই সেখানে যা তুই যা সেখানে দানা খা দেখবি ওরা ওই কথা বলবে মুখের গুলি বলতে বলতে খানার পরে হুগলি খেয়ে পড়বে আর জ্বালা একটু জায়গায় ধরে নিয়ে আসছি সার এটা হয় নাকি এটাও হয় নাকি যে একজন একটা জানে সে এরকম জ্ঞান পাফি হয় নাকি তো তুই যাই দেখ বিশ্বাস না করিস তো সে লোক গেছে আবার ছেলেরা বিবে চলতেছে না এটা হয় কি করে শিক্ষিত লোকের দ্বারা হইতে পারে জানা লোকের দ্বারা হতে পারে দোস্ত মালিকের কথা রক্ষা করে সে গেছে যারা সাথে সাথে মনে সমস্ত পাখিগুলি জোটে বলতেছে একজোপে শিকারে আসিবে দানা জাল জালিবে দাঁড়া দিস না বলার সুগে এখন অত্যন্ত বিবেক বাদ দিছে হয় কি করে তবু দেখি মালিক যখন বলছে তখন সে ওই কথা শুনতেছে আর জাল পাততেছে আর ওই তাদের খাবার জন্য জানা ছড়াচ্ছে আর ওরা বলতেছে শিকারি আসবে জানা ছড়াইবে জাল পাতিবে দাঁড়া দিস না এগুলো এত লজ্জা লজ্জার সাথে এগুলো করতেছে যে তার মোটে হাত চলতেছে পা চলতেছে কিন্তু একটু পরে যখন নাকি সব জাল টাল পাতা হয়ে গেছে দানা ছড়ানো হয়ে গেছে গা ডাকাতেছে পাখিরা কিন্তু করে যাচ্ছে শিকারে আসিবে দানা ছড়াইবে জাল পাতিবে যারা দেশ না এ কথা বলতেছে আর এই লোক যখন সরে গেছে ওই কথা বলতে বলতে উড়ে আসে আসে দানা বলেছে যারা কে গেছে তখন এই লোকটা বুঝলি যে আসে ব্যাপারটা তো ঠিকই কিন্তু হলো কেমনি হলো কেমনি যা হল হয়ে তো গেছে দোস্ত ঠিক এমনি ভাবে আজির এবং ইবলিশ मेहनते कलमार मेहनते दवार मेहनते मेहनते दिवे जिकिर करते जिकिर करा बुझते दीबे ठीक ना कलमा तो सबा बुझी हादी शरीफ आसते रसुल्लामेंजा माह বলেন যদি মানুষ কলমার হক নষ্ট না করে কলমার হককে ছোট করে না দেখে তাহলে এই কলমা মানুষকে সদা সর্বদা দিতে থাকবে এবং মানুষের থেকে আজাদকে দূর করতে থাকবে আর মানুষের বিভক্ত দূর করতে থাকবে কিন্তু সবচেয়ে করলমার হক আদায় করতে হবে কলমার হাততে ছোট করে দেখা যাবে না সাহবা ইকরাম জিজ্ঞাসা ইয়া ইয়ার রসুল্লাহ কলমারাবার হক কি রুসুল্লাহ সাল্লাম বলেন এই কলমা বললেওয়ালার সামনে যদি আল্লাহ তালা নাফরণি হতে থাকে তো সে ব্যক্তিদি এই নাফরমানিকে দূর করে নিজের নাফরমানি থেকে দূরে থাকে মানুষকে দূরে সরেকে থাকে এবং এটাকে পরিবর্তন সাধন করতে থাকে তবে সে কালমা ফাঁকাতে করতে করতে কলমা বললো আর যে ব্যক্তি কলমা বললো আর নাফরমানি বললো তার সামনে একজন নাফরমানি করতেছে সেখানে কোনো ব্যথা নাই কোনো চিন্তা নাই একজন কলমাও পরে বেপরদাও করে কলমাও করে দোস্ত তার মেয়েকে কলেজেও পড়ায় কলমাও করে আর ছাত্রীদেরকে তাকায় তাকায় দেখে লিকচারও দেয় কলমাও পড়ে बैंक ची कल पढ़े बीमाते चाकी करे कलमा पड़े दोस्तों कुदृष्टि कलमा पड़े जीवत करे कलमा पढ़े अहंकार करे कलमा पढ़े जुलूमो करे कलमा पढ़े टीवी कलमा पढ़े सीडीओ देखे दोस्तों व्यक्ति अवस्था हल्के मुखी बोलती से कलमा क्योंकि कलम की चाय कलमानी कलम की दावी से बुझते दोस्ती सब गुणागुली होगा शान जाल और शतान फान और खावा, शतान समस्त शस्त कर्म सामने दोस्त यह समस्त महिला सामने घुरा पानी एम दोस्त नक्श जाल पेटे रखते क्यों को फंडे पड़े जाए क्यों कारो प्रेमे पड़े जाए आसक्त हो जाए जेना लिखते हैं हस्तमतरी लिखते हैं विचारे लिखते हैं जुलुमे लिखते बहुत फांड राख से दोस्त एर जाल पेटे आस्त कलमा मुखी उच्चारण करती साधनों करते जरूरत आल्ला अवस्था का मत हो गए मुर्गा मानी भूदा पाखी गुल सामने दाना पाले दाना के विष माखाए ना कि जाल तरफ फादे अटकाना दिए पाखी से ज्ञान था ভূক্ষেপ না সেদিকে সে আসক্ত দানা খেয়া জান দিয়ে দানা আটকে ভরে যায় আল্লাহ আমাদের সামনে আমাদের কর্ম আমাদের সামনে গুণের জাল ফেটে রাখছে আর দানা ধরা দিয়েছে আমাদের কিন্তু রবীন্দ্র একটা কথা বলতে পারে যে আল্লাহ এই শয়তানের জাল আর শতানের থেকে বাঁচার উপায় কি আল্লাহ পাকের খাস রহমতের সাথে সম্পর্ক করলে ছয়তান যত দাল ফাতুক আর যত দামা ছাড়া আল্লাহ ফাকর রহমতের দ্বারায় সমস্ত দাল থেকে ফান থেকে উদ্ধার করবেন এর রহমতটা কেমনে আসবে দোস্ত আমার শাহেদ দাম দরকার বলেন এই রহমতকে আনার বড় বলিষ্ঠ রাস্তা হল কোন আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করা বুখাবি শরীফের হাতি যিনি হাজত বলছেন বুখাবি শরীফের ভিতরে একটা হাতি যে পৌঁছি আছে আল্লাহ বলেন যে এ মানুষ আল্লাহাকের খাস রহমত হাতে গণুষের উপায় তো আল্লাহ করবে না যখন মানুষ আল্লাহবার কারণে আল্লাহ পাক রব্বর যাওয়ার বরগাতে মাফ করে দেন তখন ফিরেস্তারা কি করে যে আল্লাহ একটা লোক আছে কিন্তু বারো আসেনি আইছিল অন্য কাম করতেই ওর নিয়ে টিয়ের কিন্তু এদিকে না দুনিয়ার উদ্দেশ্যে আসছিল বিনা নিয়েতে এখানে বসে গেছে তখন আল্লাহ বলেন যে আমার জানা আল্লাহ কত পাওয়ারফুল কত কত আমার নৈকট্য এবং সম্প্রদায় লোক এদের এখানে এ সাথে আগ্রহের সাথে আসলো আমি তাদেরকে আগ্রহ ছাড়া আসলে অন্য নিয়ে আসলে এদের উচিলে এবং তাদেরকে মাফ করে তখন ওই ব্যক্তিকে আল্লাহ করে দেবেন কোথাও আজকে আছে না এরপরে আল্লাহ বলেন কম্বত্ত হবে না বঞ্চিত হবে না আমার হাজর বুঝান যে নাকি কোন একজন অলিয়াল্লাহ যে কোন এলাকায় সফর করতে যায় তার সঙ্গে যারা সভর সঙ্গী হয় সমস্ত সভর সঙ্গীদের কিন্তু ওইরকমই মেহমানদারি করা হয় সুদুরকে যারা মেহমানদারি করা হয় ঠিক না ঠিক আছে আল্লাহপাক যে এলাকায় কোন একজন অলিয়াল রাখেন তারপরে খাস রহমত নয় করতেন দোস্ত বৃষ্টি বর্ষণ করেন তার সঙ্গে যারা উঠে পড়ার সম্ভাবনা করে তাদেরকে সমস্ত আলোতে তাদেরকে কি করেন ধন্য করেন আল্লাহাক যেভাবে আমাদেরকে আল্লাহ কোটার খাস রহমত অর্জন করে শয়তনে সমস্ত ঢোকা এবং জলের থেকে বাস্তু রক্ষা করে দোস্ত তবায় আসতে করে এবং তা নেহত নিহত লেগে আল্লাহ কোটাকে রাজি খুশি করে দোস্ত একজন মমিন হয়ে দোস্ত একজন মমিন হয় মুি হয়ে মুসলমান হয়ে আল্লাহ দোস্ত বন্ধু হয়ে তিনি তৌফিক দান করুন আল্লাহ থাকি আমাদেরকে দোস্ত আমাকে প্রফেক্ট দেন এই বিষয় কিছু কথা আবার বলার উদ্দেশ্য ছিল হ্যাঁ মোহমেন কি জিনিস দোস্ত মুস্তাকি কি জিনিস মুসলমান কি জিনিস আল্লাহর বন্ধু কি জিনিস এখানে সম্পর্ক আছে আগে মোহমিন তারপরে মুর্তাকি তারপরে মুসলমান তারপরে আল্লাহর বন্ধু ঠিক আছে না আল্লাহ তাল কেন বলছি আমে ইমান দাঁড়া তাহলে ইমান মোহমিন ইতাকুল্লাহ গুনা ছাড়ো মুর্ কি হোক তামত উন্নয় মহান তো গুনা না ছাড়লে মুসলমান হবে না এটা আমাদের টার্গেট কিন্তু দেখা যাওয়া বসে সারাদীমান মেহনত করে দোস্ত তাবলিক করে জিহাদ করে তালিম করে মরার আগেকার আগে কি দোয়া করছেন আলা। রফিকা আলা বন্ধুর সাথে মেলার কামনা করতেছেন দোস্ত মুসলমানের আল্লাহর বন্ধুদের আখিরের টার্গেট হলো আল্লাহ পাকে বন্ধু বানায় বন্ধুর সাথে মুলাকাত করা বন্ধু হতে হবে ধাপ অবশ্য হতে হবে ইমানের ধাপ একবার ধাপ মুসলমানের ধাপ মুসলমান মুসলমান কখন হবে সমস্ত গুনাক অর্জন করা বরকতে সমস্ত হুকুম অর্জন করা বরকতে একদম মুসলমান মুসলমান হয় দোস্ত আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বলা মানে কি তোমাদের প্রথম সত্যি ইমান ইচ্ছা করলো মুসলিম এই গুনা ছাড়া এবং মুসলমান হওয়া দোষ দেখো তিন দাবিক্রম করলাম আর দোস্ত এবং রফিক খাওয়া বাস জিন্দিগির মাস পুরো হয়ে গেল একসভার একসভায় সফলতার কামিয়ে পেয়ে গেলাম আমাদের